السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله تعالى القدير احمده سبحانه له الدنيا والاخره واليه المصير والصلاه والسلام على نبي الامين محمد ابن عبد الله عليه وعلى اله وصحبه ومن دعا بدعوته الى يوم أما بعد شو بيقدر شخص راتب الدنيا جي प्रांत ते बशी पिस्टबी बांगलारी आयोजन देखছেন আপনাদের প্রত্যেককে অনেক আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আলোচনায় রমজান মাস এর মর্যাদা মাহাত্ম গুরুত্ব এর আক্রাম্মাইল পরস্পর আলোচনা করছিলাম যাতে করে রমজান মাসের সাথে জড়িত আমাদের জীবনের যে কইটি গুরুত্বপূর্ণ বিষয় তথা যে কইটি সৌভাগ্যময় অবস্থান রমজানকে আমরা লাভ করতে পারি তার প্রত্যেকটি যাতে আমরা যথাযথভাবে জেনে নিজেদের জন্য নিশ্চিত করতে পারি অথবা না হওয়া তারা दशके विभक्त विश्वबी मुहम्मद्लम श मास हल এই অর্থাৎ তিনি তার দুই হাত মুবারকের কানি আঙ্গুল মোবারককে তিনবার দিয়ে বলেছেন ৩০ আরেকবার বলেছেন এই এই এই। অর্থাৎ দুইবার দেখিয়েছেন কানি আঙ্গুল আর তৃতীয়বার এক একখানি আঙ্গুলকে ভেঙ্গে নয় দেখিয়েছেন অর্থাৎ উনত্রিশ স্বাভাবিকভাবে চন্দ্রমাস ত্রিশ তা হয় উনত্রিশে হয় তো রমজান মাস যেহেতু আরবি মাস হয় উনত্রিশে না হয় ত্রিশে কিন্তু এর মধ্যে তিনটি দশক নিশ্চিত প্রথম একটি দশক দ্বিতীয় একটি দশক শেষ আরেকটি দশক রমজানুল মুবারকের সর্বাধিক গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি বৈশিষ্ট্যময় সবচাইতে বেশি মাহাত্ম এবং সৌভাগ্য নিশ্চিতকারী দশক হলো শেষ দশক প্রথম দ্বিতীয় দশক অবশ্যই মর্যাদার অবশ্যই কল্যাণের অবশ্যই শ্রেষ্ঠত্বের কিন্তু প্রথমের চেয়ে দ্বিতীয় দশক আরও মর্যাদা দ্বিতীয় দশকের চেয়ে তৃতীয় দশক আরও আরও বেশি মর্যাদা আর হা পূর্ণ মাসের মধ্যে শেষের দশটি দিন অথবা নয়টি দিন অথবা শেষের দশকটা আরো আরো আরো বেশি মর্যাদা আর এটা প্রমাণিত হয়েছে বারবার এর বেশি সৌভাগ্য নিশ্চিতকরণ কারণের কারণে আর এই কারণ এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল লাইলাতুল কাদার যে রাত্রিতে কর আন আলী করিম নাজিল হয়েছে যে একটি রাত্র হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন শেষের দশকের নয় দিন অথবা দশ দিন নয়টি রাত্র অথবা দশটি রাত্র সারাত্রী জেগে থাকতেন পরিবার পরিজন সবাইকে জাগিয়ে রাখতেন মাজায় কোমরে কামসা এমন কি এতে কাপ করতেন আর হা তিনি রমজান আর নাজা তার বরকত রহমত এবং কল্যাণ আর অনুগ্রহকে নিজের জীবনে নিশ্চিত করতে আল্লাহ দরবার একটি দোয়া শিখিয়েছেন তা হল আল্লাহন আল্লাহন তুহেব তুমি ক্ষমাশীল তুমি সম্মানিত ক্ষমাকে পছন্দ করো তাই আমাদেরও ক্ষমা করে দাও বন্ধুক রমজান এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আমরা আরও একটু জেনে নিতে চাই আলোচনা করে নিতে চাই যাতে করে জিবরুল আলী ইসলামের দোয়া রসুল সাল্লিবাসাল্লামের আমিন বলা আমাদের কারো ভাগ্যে না জুটে বরং আমরা যেটার থেকে মাহফুজ থাকতে পারি কারণ জিবরুল্লা আলি ইসাল্লাম দোয়া করেছেন রসুল সাল্লামীম বলে আরোহণ করতে গিয়ে বলেছেন আমিন আর তা হলো এর মধ্যে অন্যতম একটি যে যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ নিজের নামটা জাহান নামের তালিকা থেকে মুক্ত করে জান্নাতিদের অন্তর্ভুক্ত করতে পারলো না তার জন্য ধ্বংস এই দোয়া করেছেন জিব্রিল রোহ আমিন আলী সাল্লাম আর আমিন বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সালা আলহ আলি ও সুতরাং কবুল হয়ে গেছে তাই বন্ধু আমাদের জন্য যাতে এমনটা না বরং আমরা যাতে অবশ্যই রমজান মোবারকে প্রথম দশকে যদি নাইবা পারলাম দ্বিতীয় দশাকে চেষ্টা করলাম তৃতীয় দশাকে অবশ্যই যাতে সফল হই এমন চেতনা নিয়ে আগাতে হবে রব্বুল আলমিন আমাদের তৌফিক দিন আমিন আর এই তৌফিক লাভ করার জন্য রব্বুল আলমিনের কাছে বারবার নিজেকে পেশ করার আগ্রহ তৈরির জন্য আমাদের উদ্যোগ রব্বুল আলমিন আমাদের সকলকে কবল করেন আমিন রমজান মুবারক আসলেই আমরা তারাবির সালাত নিয়ে একটি সাজ সাজ রব তৈরি হয় আমরা আমাদের আলোচনায় তারাবীর সালাদ শ্যামুল্লাইলের সালাতের ব্যাপারে কর এবং সন্ন্যার ভিত্তিতে বলেছি কিন্তু আজকে একটু প্রসঙ্গত বলতে চাই আলোচনা করতে চাই যে তারাবির সালাত ফরজ নয় ও নয় আমাদের উপরে বাধ্যতামূলক সুন্না নয় বরং এটা অতিরিক্ত রমজান মোবারকে স্পেশাল বোনাস রব্বুল আলমিনের পক্ষ থেকে পাওয়ার জন্যে একজন ব্যক্তি দিনের বেলায় কষ্ট করে রোজা রাখবে আর রাতে দীর্ঘ সালাত করবে প্রশান্তির সাথে কিন্তু হ্যাঁ এর রাকাত শঙ্কা নিয়ে আমরা বিতর্ক করতি বিতর্ক দেখতে পাই কিন্তু বন্ধু খুব বিনয়ের সাথে বলতে চাই রসুল সালাম তার জীবনে এগারো রাকাত নামাজ পড়তেন এর বেশি নয় এবার আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সকলকে স্মরণ করিয়ে দিতে চাই রমজান উল মুবারকে রসুল সলাল্লাহ তা কর্তৃক উমিন আসার দিয়া আল্লাহকে যে দোয়াটা শিখিয়েছেন তার মধ্যেও কিন্তু কথা আল্লাহ কা পছন্দ করো তুমি সম্মানিত তাই আমাদের ক্ষমা করে দাও এই যে ক্ষমা চাওয়া নিজেকে অপরাধী বলে কাছে বিনয়ের সাথে উপস্থাপন করে ক্ষমা প্রার্থনা করে এর নাম তৌবা ইস্টেক ফার রান মুবারক আমাদের প্রত্যেকের জীবনে বারবার প্রতি মুহূর্তে তৌবা ইস্টেক ফার করার চেতনা তৈরি অন্তত শেষ দশকে প্রতি মুহূর্তে দিনে আর রাতে সকাল আর সন্ধ্যা আপনার জীবনের অতীত ভবিষ্যৎ সকল অপরাধ আমি ক্ষমা করে দিই নিষ্পাপ ছিলেন কিন্তু তারপরেও ওই নিষ্প সত্তাকে আল্লাহ আদেশ করেছেন তৌবা করেছেন কতবার সই মুসলিমের বর্ণনায় এক বর্ণনায় এসেছে রসুল আসলাম নিজেই বলেছেন তিনি করেন সত্তর বার অন্য বর্ণনা তিনি বলেছেন তিনি দিনে আর রাতে একশো বারের বেশি তৌবা করেন ইস্তেকফার করেন আর রসুল সাল আলী ওসালাম যে ভাষায় আমাদেরকে করতে ডেকে বলেছেন কেবল ইমানদার কেবল মুসলিম কেবল সাহাবি আনসার বা মহাজি তাদেরকে আদেশ করেনি তাদেরকে স্পেশালি নয় স্বাভাবিক ইন জেনারেলি সবাইকে যত মানুষ যত মানব দানব বলেছেন ওরি মানবার দানব অনেকে প্রশ্ন করতে পারেন বললেন দানব বললাম কেন আরবি আরবি গ্রামারের কায়দায় অফিসের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিকে যদি অ্যাড্রেস করা হয় তার অধীনস্থ সবাইকে অ্যাড্রেস করা হয়ে যায় আর এই কায়দায় এই পৃথিবীর প্রথম শ্রেণীর নাগরিক হলো মানুষ আর নিকিল সৃষ্টির দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলো জিনেরা প্রথম শ্রেণীর নাগরিককে যখন অ্যাড্রেস করা গৃহকর্তাকে যখন গৃহের সবাই এর ভিতরে চলে আসলো কারণ আমি মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম দিনে আর রাতে সত্তর বারেরও বেশি আমার রবের কাছে এবার বন্ধু নিজের বুকে হাত দিয়ে বলি আমরা প্রতি ফরোজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে তিনবার ইস্তেক ফার করতেন আমরা কি করি বন্ধু দিনে আড়াতে কয়বার ইস্তেক ফার করি কয়বার তা করি রসুল হাসমীর শিখানোর সুন্দর শব্দ দিয়ে যেমন তৌবা এবং ইস্তেক ফার করা জরুরি আর এই শব্দগুলার মধ্যে যেমন আবার যেমন আল বুখারিতে সাদ্দ তিনি বর্ণিত রসুল সাত করেছেন যে ব্যক্তি দিনের বেলায় সকাল বেলা একবার বিশ্বাস সহকারে সৈয়দুল ইস্তেক ফার হওয়ার যদি মারা যায় রায়িত্ব আর যদি আর রমজানের শেষ দশকে বারবার পড়বো যা হলো আল্লাহ ইন আল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন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 डी संगेदारे दुनिया विभ्रांति तक विभ्रांत जी के, के सठीक पथे दिशा दिए मत री जाना देख अल कुर आलो शु बाधान छुट्टी मजे फिरतर आगे खूब परस्पर बिनयर रमजान मुबारक গনিমত অর্জনের জন্যে সর্বাত্মক প্রচেষ্টা আমরা করবো কোনোভাবেই যাতে রমজানুল মুবারক চলে গেল অথচ আমি দুর্বাগা থেকে গেলাম এমনটা যাতে না হয় হেদায়তীবন বন্ধুগণ এবার আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সকলকে স্মরণ করিয়ে দিতে চাই রমজানুল মুবারকে রসুল সাল্লাহসালাম কর্তৃক উমিনিয়ত যে দোয়াটা শিখিয়েছেন তার মধ্যেও কিন্তু কথা আল্লাহুুন কারিমুন পছন্দ করো তুমি সম্মানিত তাই আমাদের এই যে ক্ষমা চাওয়া নিজেকে অপরাধী বলে সাথে উপস্থাপন করে ক্ষমা প্রার্থনা করে এর নাম তেক রমজান মুবারক আমাদের প্রত্যেকের জীবনে বারবার প্রতি মুহূর্তে তৌব চেতনা তৈরি প্রতি মুহূর্তে দিনে আর রাতে সকাল আর সন্ধ্যা করা উচিত আপনার জীবনের অতীত ভবিষ্যৎ সকল অপরাধ আমি ক্ষমা করে দিত নিষ্প ছিলেন কিন্তু তারপরেও ওই নিষ্প সত্তাকে বর্ণনায় এক বর্ণনায় এসেছে রসুল স্লাম নিজেই বলেছেন তিনি করেন সত্তর বার অন্য বর্ণনা এসে তিনি বলেছেন তিনি দিনে আর রাতে একশো বারের বেশি তৌবা করেন ইস্তেকফার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 আর যদি জান্নাত দিয়ে দেয় সঈদুল ইস্তক আমরা সবাই শিখবো আর রমজানের শেষ দশকে বারবার পড়বো যা হলো আল্লাহ যেমন করব। তারপর রাখা উচিত এটি মানুষ তার নিজের কৃত অপরাধের জন্য লজ্জিত হওয়া পুনরাবৃত্তি না করার সিদ্ধান্ত এবং বর্তমানে রবুল আলমীর আদেশ প্রতিপালন করে যাওয়ার বাস্তবতার নাম হলো তাওবা অর্থাৎ অতীতের অপরাধের জন্যে লজ্জিত হওয়া অপরাধের কথা স্বীকৃতি দেয়া দুই নম্বর ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করব না বলে সিদ্ধান্ত আর তিন নম্বর বর্তমানে আল্লাহর আদেশ পালন করার ধারাবাহিক বাস্তবতা এর নাম তাওবা যদিও এটি মানুষ তার জীবনে ত্রিবিধ অপরাধ করতে পারে কারণ রব্বুল আলমিন তার ইবাদতকে তিন ভাগে ভাগ করেছেন এর একটি হলো আল্লাহর হক রব্বুল আলমিন এর আদর্শ শুনল না রব্বুল আলমিনের নিষেধ থেকে বেঁচে থাকলো না রব্বুল আলমিনের সাথে তার আদেশ আর নিষেধের সাথে গাদ্দারি যদি কেউ করে হ্যাঁ কোন একবার এক মুহূর্তে যদি তৌবা করে বলে আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দাও রব্বুল আলমিন তার হক যে কোনো মুহূর্তে যাকে ইচ্ছা যতটা অপরাধ করেছে ক্ষমা করে দিতে পারেন যেহেতু তার নাম গফার তার নাম তার নাম রাহিম সুতরাং आल्लार हक जो क्यों नष्ट थके हे जो एक मुहूर्ते इश्ते क्षमा देख दपराध मानुषर जीवने हमारे माँ बात अपराध कारण माँ और बाबा जान्न ना हो जानना मायर पायर तलाए जान्न सूत मा और बात जुदी क्यों अन्या आचरण करपराध कर जेटी आल्लाते इबादत अंश कर संश्लिष्ट माँ बास क्षमा ना जो इजतेकफार करुक जत तौबा करुक ओई अपराधा क्षमा है নব্বুল আলমী কার অধিকারকে খর্ব করবে। সুতরাং তব এবং করতে গ এই বিষয়টা খেয়াল রাখতে তবে তিন নম্বর একজন মানুষ অপরাধ করতে পারে সাধারণ মানুষের অধিকার নিয়ে হক নিয়ে কারো ইজ্জত কারো সম্মান কারো টাকা পয়সা কারো বা মান সম্মান কারো বিরুদ্ধে সিদ্ধান্বেষণ যেভাবেই হোক অন্য আরেকজন মানুষের অধিকার যদি আপনি আমি নষ্ট করে থাকি তার সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকি ঘুষ সুদ খেয়ে থাকি তাহলে যার কাছ থেকে ঘুষ খেয়েছি যার টাকা অন্যায়ভাবে আত্মসাত করছি যার জমিনের আইল ঠেলিয়েছে ওই সংশ্লিষ্ট ব্যক্তিটির কাছ থেকে সংশ্লিষ্ট অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিতে হবে বন্ধু এই কঠিন বাস্তবতায় তৌবা এবং ইস্তেফার যার জীবনে একবার আসে বলতে পারি আমরা অনেকেই যে কষ্ট করে তৌবা এবং ইস্তেফারের বাস্তবতা রমজানের শেষ দশকেও আনব আমরা নগদ উপহার চাই নগদ করেছেন। আনু আলী ইসালাম তা নিজে তার জাতিকে জ্বালিয়ে দিয়েছেন রব্বুল আলম কোরআন তা উঠিয়ে দিয়েছেন আপনিও মিলিয়ে দেখুন রব্বুল আলমিন সুন্দর করে বলছে নু আলি ইসলাম তার সম্প্রদায়কে ডেকে বলছেন আমার সম্প্রদায় করো তোমাদের তোমাদের পাবে আল্লাহ আকাশ থেকে প্রয়োজন মাফিক হান্ড্রেড পার্ট পরিশুদ্ধ নামাবেন আল্লাহ ওনা বৃষ্টি থাকবে না অতিবৃষ্টি থাকবে না তবো দরিদ্র হো বেশি বেশি ধাক্কা মেরে তার সম্পদে বরকত দিয়ে ধনী বানিয়ে দেবেন চতুর্থ আল্লাহ সন বলছেন পরে বানীন প্রথমত আল্লাহ ক্ষমাসীল দুই নম্বর বৃষ্টি দেবেন তিন নাম্বার অভাব দূরিত করে সম্পদ আর সহায় দিয়ে ধনী বানিয়ে দেবেন চার নাম্বার সম্পদ খাওয়ার জন্য পুত্র সন্তান দেবেন বানাত নয়। কারণ কন্যা সন্তান দিয়ে বংশ দ্বারা প্রতিষ্ঠিত হয় না পুত্র সন্তান দিয়ে হয় তাই রব আলমিন মানুষ তো তার বংশ বংশ ধারাবাহিক রাখতে বড় দুর্বল তাইলে বলছেন বেশি বেশি করো। তাইলে আমি তোমাদের কি। পুত্র সন্তান দিয়ে পাকির ডাকে আর ছায়ায় ঘেরা সুন্দর জান্নাতি পরিণত করে দেবেন আর ষষ্ঠ ওয়েজ আল্লকম আনহারা নদ নদীকে পানিতে টুইটুপুর করে দেবেন সুতরাং বন্ধু রমজান মুবারকেরই শেষ দশক আমাদের প্রত্যেকের জীবনে বেশি বেশি তৌবা এবং ইস্তেক ফার করার রব্বুল আলমিনের পক্ষ থেকে তৌফিকে ধন্য হোক আমরা তৌবা করব আল্লাহ কবুল করবেন আর তৌবার নগদ উপহারগুলো আমাদের দুনিয়ার জন্য রব্বুল আলমিন দেবেন আর পরকালে তো পাবই কারণ তৌবা মানে এমন একই বাদ যা কৃত অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেয় সুতরাং বন্ধ আসুন না রমজানুল মোবারকের শেষ দশকে বারবার করে তৌবা করি ইসতেক ফার করি আর হা উমন শিকানো বেশি বার বার কোরি আসসালাম Thank you. العزم ثوما شابة في الناس رمزا فارتقي في الخير وارقاء فقا فارتقي في الخير وارقاء فقا إنا هالعليا تضغي مسلمان أنت في السماء يا يجري ادمع تحتج حل من يروم المجد يجري ادمع تحتج حل لي ليلا يثير النفاق في وجه العدا في وجه العدا للجناد سحنا محتما فانتف وكن شامة في النأسي عن زن فالتقي في الخير وارقاه فقا إنها العلياة العلياة سدقين إنت عنوان لأمجاد المناء فالجور الأوحى لأصعاد في السماء فالجور الأوحى لأصعاد في السماء